بسم الله والصلاه <سؤال> و اسئله اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده الله من الشيطان الرجيم وما انزلنا الا رحمه السلام ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব এই চোদ্দশো চল্লিশ আমরা শুরু করেছি আজকের বিষয়বস্তু হচ্ছে নাম হচ্ছে পরাই বংশ আর গোত্র এই দুটো শব্দ পার্থক্য বুঝে না কেউ বুঝে একজন বংশ আর গোত্র কোন পার্থক্য আছে না প্রথম রাস্তার উল্লাসে আসলেন বংশের পরিচয় বিশাল একটি বংশ প্রসিদ্ধ বংশ আরো তা হচ্ছে পরেশ বীরাত রসুল্লা সাল্লামের কাবিল নাম হচ্ছে যে বংশ আরবদের মাঝে মান মর্যাদা সম্মানের ক্ষেত্রে প্রসিদ্ধ ছিল এবং তাদেরকে আরো অন্য অন্য যারা পোত্র বা বংশ ছিল তারা সবাই শ্রদ্ধার নজরে সম্মানের নজরে তাদেরকে পবিত্র মানুষ ভালো মানুষ মনে করে এই নামটি কোথা থেকে পড়ল নাম করছে মালিক ও একজন দাদার নাম আর নদরিবন ও কেনানা একজন দাদার নাম যা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি বংশ পরম্পরা সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে শীর্ষেরা বলেছিলাম কতটা স্তর বলেছিলাম তার মনে আছে হাসেন বিন আব্দ এই পর্যন্ত মুখস্থ রাখতাম জরুরি নবীর আলোচনা আসছেন সেই জন্য জরুরি হয়তো সম্পর্কে জানা জানিয়েছেন তিনি যা করতে বলেছেন বারণ করেছেন জানা এবং মানা এগুলি হচ্ছে খরচ এবং তার কমপক্ষে কিছুটা পরিচয় জানা ফ এতে পাঁচ নম্বরে হল আপনার মানস তাই না তার নাম ছিল মালিক এর নাম ছিল ফেহের কিন্তু উপাধি লাখ ছিল লাখ মানুষের জন্য বা একটা ভালো কিছুর জন্য যে উপাধি পড়ে যায় বার পরে তেরো হচ্ছে মালিক আর তারপরে হচ্ছে চোদ্দতে হচ্ছে নদর এই নদর থেকে তাহলে চোদ্দ নম্বর পিতা রয়েছেন বা নামগুলি রয়েছেন থাকে। সাধারণত বংশের নাম ওপরে কোন এক প্রসিদ্ধ ব্যক্তি প্রভাবশালী ব্যক্তির নামে হয়ে থাকে অথবা কখনো কখনো আবার কোন একটা বড় দোষের কারণে ওই ওই নাম করে যায় হয়ে থাকে আবার কোন কোন স্থানের সাথে পরিচিত লাভ করে ওখানে বেসবাস করেছে ওই স্থানের সাথে বা ওই এলাকার সাথে সম্পর্কিত হয়ে বংশ পরিচয়গুলি গুলিকে মনে রেখেছে রেখেছে সংরক্ষণ করেছে। কিন্তু মুখস্থা আজ অনারহ যে কোনো দেশের অনারহ না যেন নিজের বংশের পরিচয়টা তেমন সংরক্ষণ করে নাই। যদি জিজ্ঞেস করে আপনারা ওই দাদার পরের নাম করা মুশকিল হয়তো অনেক আর অনেকে যদি দাদার পরে দাদার বাপ দাদার নাম বলতে পারেন তো মনে করেন অনেক আমি শিখি অনেক কিছু অথচ বংশ পরিচয়গুলি জানাটা ভালো কাজ স্বামের বংশ করে জানা থাকলে এর মাধ্যমে আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপনের স্বভাব এবং নেকের কাজগুলি করা সম্ভব হয় আল্লাহ তোমরা বংশ পরিচয় শিখে একটু কিছু নেই কিন্তু যদি জানতে পারেন যে দাম একটা লোক আছে যার সাথে আমার রক্তের সম্পর্ক আছে সে সাত পুরুষ করে কি আমার বংশের সাথে মিলছে স্বাভাবিক একটা টান আমার এই কোর বংশের যতগুলি মানুষের নাম আমরা জানতে পারি তারাই সবাই ছিলেন এবং নিজ নিজ যুগে সবাই বড় ব্যক্তি বেশি খ্যাতি লাভ করেন তার নাম হচ্ছে কোসাই কোসাই একটি নাম কোসাই আসলাম আলোচনা আসলে যার আসল নাম ছিল জাই কিন্তু কোসাই নামে তিনি আবদেব আরেকটা বুঝতে পারবেন আবদে মান হচ্ছে এই কোসাই তিনি বেশ কিছু দায়িত্ব পালন করেছেন বা বেশ কিছু তার বৈশিষ্ট্য ছিল বেশ কিছু কাজ তিনি করেছেন মানুষের অনেক কিছু করে যান জীবনে যেগুলি থাকলে মৃত্যুর সাথে কিছুদিন চর্চা হয়েছে যে লোকটা ভালো চলে এই ভালো কাজগুলি করেছে তারপরে সেগুলি যুগের আবর্তন বিবর্তনে মানুষের স্মৃতি থেকে হ্রাস পেয়ে যায় হারিয়ে যায় আর কেউ মনে রাখে তো এই পসাই এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি প্রথম থেকে কাবার মতলি হচ্ছে এই কোসাই তার দায়িত্বে ছিল দায়িত্ব গুলি ছিল কাবার বেশ কিছু দায়িত্ব আছে এখনো ভাগ করা আছে বিভিন্ন পদ্ধতি যেভাবে বাস্তব এখন আছে বছর চাবিটা ধরেছে ওই বংশের লোকই খুলবে যদি রাজা আসে আসে সারা পৃথিবীর কোনো ব্যক্তিত্ব আসে আর তাকে নিয়ে কাবাতে প্রবেশ করানো হয় তো চাবিটা বংশের লোকের কাছ থেকে বলা হবে যে চাবিটা হাজির হোক কারণ আমাদের কাবার খোলা লাগবে যে সময় কাবাব খোলা হয় বছরে অন্তত একবার তো খোলা হয় একাধিকবার খোলা হতে পারে তখন যদি ওই সময় দেখে থাকেন কেউ ভিডিওতে আর ভিডিও আছে তো দেখবেন যে বিশেষ একটা দন্ত্রের লোক যার কাছে ওই চাবি আছে চাবি নিয়ে করবে দেখাশোনা করবেন এবং যখন ইচ্ছা চাই যখন হইতো তখন খুলতেন যার জন্য তিনি খুলতে চাইতেন খুলতেন সবসময় কাবার দরজা খোলা দ্বিতীয় বৈশিষ্ট্য তার হচ্ছে যে মক্কা যেটা হচ্ছে তাই না হচ্ছে তো মক্কার কেন্দ্রে করে সে বাস করতো না অন্যরা বাস করতো দুর্ভোগ ছিল তার আগে প্রথম করে বসবাস করেন তার আগে পথে বাস করতো বছর আনাচ কানাচে বিভিন্ন এলাকায় ছড়িয়েছে তার বাস বিভিন্ন গোত্রের মাঝে একাকারে বাস করতো একসাথে না আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এক বংশ এক জায়গায় বসে এখন শহরী জীবন হওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে বিভিন্ন মহালতায় বিভিন্ন যদি তাদের গ্রাম অঞ্চলে আমাদের ডাইরেক্টর আলমাজরুল বংশ আলমাজরুল বংশের মূল হচ্ছে বর্তমান জালাজের শহর যেটা নাজীর একটা ছোট্ট ছোট্ট গ্রাম ছিল আমার পুরোপুরু সালামের জীবন সাথে গিয়ে তামিম বংশ তারা ছিল বড় বংশের নাম তাদের ছিল তামিমি পুত্র যে পত্রের হচ্ছে তো ওই পোত্র ওই এলাকাতে বড় বটি বাস করতো সেই পত্রে একটা বা ওই বংশের একটা পোত্র তার ওরা নিজেদের পরিচয়টা জানে যে আমাদের আসলটা কোথায় হাজি যারা বাইরে থেকে আসত অনেকে অভিযোগ অনেকের কাছে সম্পর্ক নেই খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই তারপরে পানির তো অভাব এখনো পানির অভাব যদি পানির ব্যবস্থা না থাকি। খাবার চলতি আছে কেউ যদি মনে করে যে এক পয়সা খরচ করে আমি খাব। না ফেরি খাবো আমার দীর্ঘ একত্রিশ বছর হচ্ছে এর মধ্যে অনেক বছর চলে আসছে কিন্তু এটা শুরু করেছেন কে বসে কিন্তু পুফুরিটা বসতে পারছে নামের সাথে সাথে আবার মাল্লা বল আমাদের মানুষ বললো ইন্দ্র সেটাই আর পানি পান করার ব্যবস্থা জমজম পানি কুপ থেকে উঠে এখন না হয় আছে বিভিন্ন জায়গায় তারপরে আপনার কি বলছে হ্যাঁ পাত্র পট আছে ইচ্ছা মতো ছিল মানে খাদ্যের ব্যবস্থা করা না রেফাদা আসলে কিভাবে তারা খাবার ব্যবস্থা করতো সবাই তো অভাব মানুষ কিন্তু তারা একটা ই করেছিল যেটাকে আজকাল আপনার সমিতি বলছে যে তোমাকে এতটা চাকা দিতে হবে বা শরীর এতটা দিতে হবে তোমাকে এতটা দিতে হবে জন্য হাজির সাহেব আমাদের মেহমান আল্লাহর মেহমান তাদেরকে এত জমজম পানি পান করানো আরেকটা ছিল কি সেফায় আরেকটা দিক যেটা এখানে বিশেষ হয়েছে মিষ্টি করে পান সেটা খেজুর মধু কিশমিস মানে কোনো কিছু কে নেই খেয়ে পড়া আর করত কি খেজুর খাবার তো খেজুর আর পানি হিসাব খাবার নেই না মাঝের মধ্যে কখনো হয়তো একটু জবের রুটি আর গম কেউ ভালো তারাই আর মূল খাদ্য ছিল মা আশা দিয়ে বলছেন যে দুটো কালো জিনিস দুটো কালো বলতে বোঝা হয়েছে খেজুর আর খেজুর পরে কালোই থাকে আর পানি খেজুর পানি আর সবসময় খেজুরারিজে রেখে দিল বা মধুর পানিতে রেখে দিল আর তারপরে সেটা থাকলো কয়েক ঘন্টা সকাল হয়ে গেল আর সকালে যে নাবিজের পানি দিয়ে উজু করা যাবে কি অন্যান্য প্রকারদের কাছে কি করে পানিটা হয়ে গেল শরবত পবিত্র করার জন্য বা পানি আছে যখন পানিতে আমি চিনি দিব চিনিহো যদিও নাবি স্তর আছে একটা স্তরে গিয়ে নান করা হওয়া শ্রীতার্থ নবীতে আমরা শুধু নবীর জীবনই পড়া হো না নবীর জীবনী কাহিনী খেজুর বা কিশমিশ তারপরে পানিতে হলো মিষ্টি হলো মিষ্টি হওয়ার পরে যদি এই গরমের দিনে আরও রেখে সারাদিন রেখে দেয় তো সেটা কি হতে পারে কি হতে পারে সেটা নেশা আসতে পারে বেশি দিন লাগবে না গরমে এক চব্বিশ ঘন্টা সেটা নেশা চলে আসতে পারে তখন হারাম হারাম আর একটা স্তর হচ্ছে আরেতার মাত্রাতে আ বেসে যাচ্ছে না এটুকু যথেষ্ট কি বলছিলাম যে ওরা এরকম করে পানিকে মিষ্টি বানিয়ে খেজুরে আর গুতে আর কিছু মিষ্টি করে বানিয়ে পান ছিল হাজিদের জন্য খাদ্যের ব্যবস্থা করা যেটাকে রেফাদা বলা হয়েছিল মানে হচ্ছে সহযোগিতা করা সহযোগিতার মাধ্যমে একা পাবো না সমস্ত হাজিরের খেত সবাই মিলে সহযোগিতা করেন যদি সবাই মিলে সহযোগিতা করি তখন সহজ আর যদি সবাই সহযোগিতা না করা তো একার জন্য কঠিন মুশকিল তারা খাবার তৈরি করতেন হজের মৌসুম এটি ছিল তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যেটিকে দারুণ না দোয়া যেটিকে দারুণ না দোয়া বলা হতো না দোয়া মানে হচ্ছে কোন একটা অনুষ্ঠান করা আজকালটা যেমন কোন সমস্যা আসলে সেই সমস্যার সমাধান জন্য আরো তারা জমা দিয়ে দিত একটা বসার জায়গায় যেখানে মিটিং হাশ সুরা পরস্পর পরামর্শের জন্য এই ঘর তৈরি করেছেন এটা একটা ভালো কাজ যে আমাদের পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা অথবা বাইরের শত্রুর আক্রমণ করতে যাচ্ছে আরো দেখমণ হয়েছিলাম ঘোষবুকু থাইত দারুণ কোন সামাজিক কোন কাজ করতে হবে কোনো উদ্যোগ নিতে হবে সেটাই ছিল তাদের কেন্দ্র তাদের বিবাহসাদী গুলো দারুণাদ যুদ্ধের ঘোষণা করতে হইলে একমাত্র ঘোষণা করবে আরো নতুন নেতা ছাড়া কোনো যাত্রা এবং নেতার সাথে সব নেতৃত্ব না থাকে যারা মত কথা বললেন যা ইচ্ছা তাই বললি হ্যাঁ আমার উদ্দেশ্য বিশেষ করে ওই সব চরমপন্থী যারা নিজেদের কে মনে করে যে আমরা সব সামান্য কিছু লিখে পড়া করেছে না হলে জানুয়ারি পড়তো কিছু বই পড়েছি অথবা ক্লাস সেভেন এইট পড়েছে মাদার সাথে দু তিনটা ক্লাস করেছে আর তারপরে আ ওই চরপন্থীদের সংস্পর্শে চলে এসছে গুমরা দে আর তার প্রথম গুমরা আঠারো বছর বয়সে কারণ বাপ আমার পরামর্শ নেই আর ইসলামের হালাল ধারাও নেই যে আমাকে ইসলাম অনুযায়ী দিচ্ছে কি দিচ্ছে না আর এই এই সময় কি না যায় যেহাদের বেরিয়ে গেল ফাসাদ করে নিজেও ধ্বংস করলো জাতিকে ধ্বংস করলো মুসলিম ইসলামের প্রতি এই করছে আজকাল কিছু যুবকরা নেতৃত্ব ছাড়া যেহাদ না ইসলাম এটা প্রথম শব্দ মুসলিম নেতা ঘোষণা করতে হবে মুসলিম নেতা ঘোষণা করার ক্ষমতা আপনি আমি কেউ ক্ষমতা রাখেন কারো কথা আজকাল ছেলেদেরকে ধার্মিক বানান নাস্তিক বেদিন হতে দিয়ে না নাস্তিক হইলে জানি ধর্মের নামে যদি সীমালঙ্ঘন করে চরম কর্তি হয়ে যায় মাড়াড়ি করে তা তবুও জান তো যার নামের দুটো রাস্তা থেকে আজকাল যারা ছেলে মেয়েকে বাঁচাতে পেরেছে সেই পরিবার হয়ে যে বন্যলা এখান থেকে ছেলে মেয়েদের বাঁচাতে স্কুল কলেজ একাকার অসহীলতা নর্মারীর কোন পার্থক্য নেই বিল্লা চরিত্রহীনতা কি শিখতে যাবে সেটা কি শিখবে এই উমরাই থেকে বাজে তোকে বিশেষ করে মুসলিম বাজাইতে হবে সঠিক জ্ঞান হবে সৈয়াকিদার জ্ঞান হবে এবং যেই ইসলামের সাহায্যিক ছেড়েছেন সেই ইসলামকে বুঝের তার বাস্তবায় অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন তার প্রজ্ঞানী গণী মানুষ ছিলেন এবং তার অত্যন্ত বেশি প্রভাব ছিল সমাজের মান্যবর মানুষ ছিলেন তিনি এই ছিল তাহলে পরিচয়ের বংশ পরিচয় পরিবারের পরিচয় এখন এই নম্বরে ফ্যামিলির পরিচয় পরিচয় হচ্ছে যে তাকে দাদার বাপ হচ্ছেন হাসেম এখান থেকে তাকে হাসিমি কেমন তাকে হাসেম বলা হয় আর অন্যান্য ব্যক্তিত্ব ছিলেন বাপের নাম কি ছিল এই কোসাই দাদা থেকে বংশ দাদা থেকে তিনি যা ভাগে পেয়েছিলেন দাদার কাছে অনেক দায় দায়িত্ব ছিল তার মধ্যে তিনি ভাগে পেয়েছিলেন হাসেম আর কে মিষ্টি পানি বা শরবত পান করানো আর হাজিদেরকে খাদ্য দান করা এটা পেলেন কে হাসেম আর হাসেম থেকে সুমা ওয়ারে আকুতালেম হাসেমের আর এক ভাইয়ের নাম ছিল মুক্তালেম মোত্তালি বা আব্দুল মোতালি পার্থক্য আছে ভালো করে বুঝে নেন না হলে জায়গায় এটা বোঝাইতে হলে তাহলে আমাদেরকে দেখতে হয় যে আব্দ মানাফের ছেলে কে কে ছিল আব্দুল মানাসের ছেলে কে বলতে পারেন আবদে ছেলে আর একজন ছিল নৌফাল আর একজন ছিল আব্দেশামস কি ছিল আব্দুল এই চারজন ছিল ছু শত্রু হল স্বাভিক হ্যাঁ কিছু দোস্ত হলো কিছু দুশ্মন হলো এখানে জেনে রাখা ভালো হয়তো আমাদের আলোচনাটা আসবে আর আসলে এখানে বলে দিলাম সেটা হচ্ছে যে এই চার বংশ এই থেকে চার বংশ হইল চারটা গোত্র ছুঁড়ে গেল এই চার গোত্রের দুই গোত্র শুরু থেকে প্রায় শেষ পর্যন্ত আর আব্দেশ শামসের গোত্র শত্রুতা পথে থেকে আর দুটো বংশ বা দুটো গোত্র বাঁচে তাহলে তাদের মধ্যে কেউ কেউ ইসলাম গ্রহণ করেনি যেমন হাসেম গোত্রেরই আবুল আহ সে কট্টর দুশ্মন ছিল একজন শত্রু ছিল যার ক্ষেত্রে আল্লাহ কোরআন আয়াত আয়াত করেছেন তার উপর অভিশাপ এমনকি অমরনাথ তার স্ত্রী ধ্বংস হোক সেই তো থাকবে ধানে কিছু চিটা থাকবে হ্যাঁ ধানের কিছু তারপরে আমার কাছের লোক যদি শত্রুতা করে তা আমি ধৈর্য ধারণ করবো যেমন আমার জন্য তিনি আদর্শ আমার জন্য আপনার জন্য রসুর উল্লাস আবার আর একজন ইসলাম গ্রহণ করেনি চাচা কেউ আপু তাহলে ইসলাম গ্রহণ করেনি কুপের অবস্থায় ধ্বংস করে যতদিন আবু তালে বেঁচে ছিল ততদিন কেউ রাঙা চোখে দেখতে পারেনি শারীরিক নির্যাতন আর জীবন থেকে মেরে দেওয়ার জন্য ষড়যন্ত্র হয়নি মাঝে মাঝে এসে চাচার কাছ অভিযোগ করে সামলা না হলে দেখেন কিন্তু করতে পারেন কিন্তু ইসলামের তফিক হয়নি কেন তৌফিক হয়নি গোড়ামি করার করে এর কাজী হচ্ছে ভুল ধরা কি বোধ কিন্তু চোখ খুলে না যে আপনাকে আমি সহি পড়াশোনার কথা বলছি না আপনাকে বিভ্রান্ত করছি আপনার বিভিন্ন দুই চাচা হইল তার মধ্যে একজন হচ্ছে দুটো ডা হাত দুটো বাহু একটা হচ্ছে আর একটা হচ্ছে এরকম জায়গায় শান্তন রয়েছে যে একটা যদি যায় আছে আর একজন আব্বাস রাজি আল্লাহ চাচা ধনাল্ডো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছেন হামজা একশো বত্রিশ হিজড়ি থেকে শুরু করে ছশো ছাপ্পান্ন হিজড়ি পর্যন্ত আব্বাস কি খেলাফু তাকে বলা আল্লাহ কাউকে যে রাজত্ব দিলেই সে আল্লাহ কাছে খুব সম্মানিত আমার কথা নাই তার চাইতে অনেক সম্মানিত হতে পারে যাদেরকে আল্লাহ দেননি হাসানকে আল্লাহ দেননি হুসেন্লাহ তার অনেক সম্মানিত না যে দুনিয়ার তুচ্ছ কিছু দিলেন না তার মানে আল্লাহ কাছে ভালোবাসার কথা না মনে হয় ওরাই বেশি ভালো না আল্লাহ ওদেরকে দিয়ে আরো হয়তো আরো কিছু করতে চাই দুনিয়ায় কিছু দিয়ে বিদেশি দেয় করে দিতে কিন্তু আল্লাহ আপনাকে আখের এত হচ্ছে আর হাজিদেরকে খাবার দাওয়া এই দুইটি দায়িত্ব পেয়েছিলেন তারপরে তার থেকে আসাম থেকে তার ভাই পেয়েছিলেন তার তাহলে পোতাল কাছে ভাইয়ের কাছে চলে ভাইয়ের কাছ থেকে আব্দুল মুখেন হাসেমের ছেলে আব্দুল ইসলাম চলে আসল তার দেখাশোনা কে করেছিলেন চাচা আবুল তালে আবু তালেব বা তিনি বড় দায়িত্বশীল ব্যক্তি এবং সম্মানিত ব্যক্তি ছিলেন এই হাসেম আপন যুগের উপাধি নাম কিন্তু আসল নাম ছিল তার আমার নাম ছিল হাসেম এই জন্য হাসামা মানে কোনো কিছু টুকরি টুকরো করায় কোনো কিছু কিছু টুকরো করা রুটিকে ভেঙে কোন কিছু করে চূর্ণ বিচন্ন করে এটা হচ্ছে চূর্ণ বিচন্নকারী হচ্ছে হাসেন তো তাকে এর জন্য হাসেন বলা হয় যে তিনি কি করতে। এই শরীরের ক্ষেত্রে কি এই হাসান যে কাজগুলি করেছেন তার মধ্যে একটি হচ্ছে বাণিজ্যিক সফর দুই সিজনে দুই দেশের উদ্দেশ্যে যে দুটি বাণিজ্যিক সফর ব্যবসা বাণিজ্যের জন্য যাওয়া আর গ্রীষ্মকালের ভ্রমণ গ্রীষ্মকালে কোন দিকে যেতেন ঠান্ডার দেশে যেতেন গরমের সময় মানুষ ঠান্ডার দিকে পালাতে চায় হ্যাঁ আর শীতের সময় গরম দেশে আসতে চায় শীতের ইউরোপের লোকেরা মকর মে পছন্দ করে আর গরমে গ্রীষ্ম অথবা এই আরবের মধ্যে যারা ধার্মিক লোক তারা কাকার দেশে যায় না তারা তারপরে চলে যায় ঠান্ডা আবহাওয়াতে চলে যায় আলু বাহাত চলে যায় এই সব এই দুটো বাণিজ্যিক ভ্রমণ তিনি চালু করেছিলেন এর মাধ্যমে শীতকালে কোন দিকে যেতেন দক্ষিণ দিকে আর গ্রীষ্মকালে উত্তর দিকে যেতেন এখন বলেন কোন কোন দেশে উত্তর আর দক্ষিণ বলেছিল এমনকি তুলস্তর কিছু এলাকাও এর মধ্যে সামদেশের অন্তর্ভুক্ত তখন আর যখন শীতকাল আসতো তখন কোথায় চলে যেতেন গরমের দেশ হচ্ছে আর বাকি টানে হিন্দুস্তান ভারতে চল এই ছিল তখন বাণিজ্যিক সফরগুলো এইভাবে আগামী যেসব দেশগুলো পাওয়া যেত সেগুলো ভারতে পৌঁছিত সামুদ্রিক সেগুলিতে পৌঁছিত কেরালা মাদ্রাস তারপরে বরগুনা যাকে অনেকে বলা হচ্ছে আর একজন আরো সেই বলছিলেন যে বরগুনার নাম ছিল পাহরুল গেনা আর না আমার থেকে বিকৃত হয়েছে আমরা তো সব কিছুকে গোল করে দিই না বিকৃত করে দি আসলে গোল আলুর মতো তো পাহরুল গেনা ছিল বরগুনা হয়ে গেছে পাহরুল গেনা গেনা মানে হ্যাঁ ধন বা স্বচ্ছলতা আর বাহানে সাগর স্বচ্ছলতা সাগর আর ওরা তো খেতে দিতামের লোকের অভাব মরুভূমি পাহাড় পাথর আর পালি ছাড়া কিছু নাই কিন্তু ওখানে গিয়ে খানো না কত সবুজ দেশ আর এত এখানে দেখার পরে হা যা বাহরুল গেলা তো তো ধনের সাগর না পড়ে গেলো আর যুগের আবর্তন বিবর্তনে বাঙালির সামুদ্রিক সব রকমের ফল ফুল সমস্ত রকমের মানে আল্লাহ খাই সেখানে এটা আলোচনা করছিলেন রাজে দাতুল আল ইসলামী আমি সরব যে অনেক বড় ব্যক্তি আলম ইসলামী যার ইংরেজি নাম হচ্ছে মুসলিম ওয়ার্ল্ড করেছে যিনি বড় পর্যটক এই যুগে বতুতা বলা যেতে সারা পৃথিবী করেছেন যেমন এক যুগে বতুতা সারা দুনিয়া তখন কার দুনিয়া করেছেন তখন আমি কে ছিল আমেরিকা জানত না যে তোকে না সেটি দেব দিব না তাই নামে সব তো ঝামেলা ছিল না যেখানে গেছিলাম ওখানে অনেক যেহেতু আলম মানুষ ওখানে গিয়ে তিনি কাজী হয়ে গেছেন বড় সেখানকার আলখানে বিয়ে ওখানে ইভিনা নাম শুনেছেন বর্তমান যুগে যদি বলতে হয় তো তিনি হচ্ছেন মোহাম্মদ আলোদী হাফেজ তিনি অনেক বৃদ্ধ হয়ে গেছেন এখনো রেডিওতে সারা পৃথিবীর ঘুরেছেন যে ওই নামগুলি আমাদের কাছে এমন এলাকা করেছে তো ধারাবাহিক রেডিও সৌদি আরবীয় থেকে এই সব আলোচনাগুলি আসে বিভিন্ন দেশে নিয়ে এসে আছে মক্কাগুলো কেনা যখন এমন দেশে যেত ওখান থেকে ওইগুলো ভারতের পণ্যগুলো নিয়ে আসতেন পরে এখানে জ্বালা লাগলো কিছু হইলো বিক্রি হইলো যেখান থেকে নিয়ে চললেন সামদেশে সামদেশ গুলো পাওয়া যেত না ওগুলোতে পৌঁছে দিল এইগুলো ছিল বাণিজ্যিক সফরের বাণিজ্যিক রাস্তা জি তো এই ছিল আজকে আলোচনা আলোচনা করেছিলাম সম্পর্কে হাসান সম্পর্কে হাসানের ঘটনা একই সময় গেলেন তিনি যাচ্ছিলেন ব্যবসা বাণিজ্যাজের উদ্দেশে সেখানে গিয়ে বিবাহশালী করে ফেললেন বামু নাজ্জার গোত্রের সালমা বিনে নামে তাদের কাছে থাকলেন মামা সেখান থেকে বিয়ে শি করে কিছুদিন ঠেকিয়ে তোকে ওখান থেকে চলে অবশ্য করার জন্য সামঝে চলে গেলেন ওই অবস্থায় গর্ব করে এই মহিলা সালমান গর্ব করে এক ছেলে জন্মালো মদিনাই যার নাম তারা রেখেছিল সাইবা তার নাম ছিল সাইবা সাইবা কেন নাম রাখালো সাইবা কাকে বলে তো পাকা চুল জন্মের সময় থেকে কিছুটা পাকা চুলছে হয় কিছু বাচ্চা তো এই জন্য নাম লিখেছিল কি আবার আহ বাচ্চা জন্মে গেছে আর চলে গেছে ওখান থেকে আর তারপরে মারা গেছে ওসব খুবই নেই হ্যাঁ তা নাচ সাত বছর অথবা আট বছর বয়স হয়ে গেছিল এই সাহেব তখন চাচারা জানতে পেরেছে তার মধ্যে একজন হচ্ছে আব্দুল মুতালেম এর বাপ হচ্ছে হাসেম কিন্তু মুক্তালে হচ্ছে হাসেমের ভাই এই মুক্তালে জানতে পারলো যে আমার ভাই হাসেম বিয়ে করেছিল একটা বাচ্চা আছে সাত বছর হয়ে নিয়ে আসছে ওর ছেলে নয় অপরিচিত তার মানে কে ওই যুগে দাস প্রথা ছিল তো এটা ওর কি হবে দাস সব কথা কিনেছে অথবা দাস নিয়ে এসছে ফাঁকা তখন তারা দেখতে বললো মানে এটা হচ্ছে মোতালেদের গোলাম দাস এটা হচ্ছে দাস তখন সেখান থেকে নাম পড়ে গেল মসহুর হয়ে গেল ওর নাম কি আব্দুল মুতালে আসল্লাম কি আসল্লাম সাহেব মানুষ আর সুঠাম মানুষ ছিলেন আর বড়ই সম্মানিত হল তারাই তিনি এত সম্মানিত হয়েছিলেন মক্কায় যে ওর মতো সম্মান কেউ পাই না তিনি সর্দার হয়ে গেলেন এবং দাতা বা দান তার দস্তর খান লাগতো মানে আমি বুঝলেন তো আমি যে যার ইচ্ছে খেয়ে যায় যার ইচ্ছে পশু পাখি প্রসিদ্ধ হয়ে গেছিলেন তিনি জমজমের কুপ খরণ করাই সম্মানিত হয়েছিলেন তার দ্বারা জমজমের কুপ খরণ করা হয়েছিল কেন খরণ করা হয়েছিল কার এই কুপ নিশ্চিন্ত করে দেওয়া হয়েছিল যখন এই মক্কা থেকে মানে তাদেরকে জমজনে কেউ হদিস না হয় জমা ডিজিপিদের এখন শ্রীনগর চলে গেছে কিন্তু এই আব্দুল মুপ্ন জানতে পারলে তাকে স্বপ্নে দেখা এই জন্য স্বপ্ন কখনো আল্লাহ স্বপ্ন স্বপ্ন স্বপ্নে তাকে কেউ এসে বলছে যে অমুক জায়গাতে জমজম আছে জমজম খনন করে চালু কর আজকের আলোচনা এখানে শেষ করছি বা ইনশা আল্লাহ তালা হস্তি বাহিনীর কথা আসছে আর তারপরে বংশের পরিচয়ের আরও কিছু কথা রয়েছে আল্লাহ আমি সঙ্গে আলোচনা করবো